সাহাবির রহমেদুল্লা আলাহতে বর্ণিত যে আবদুল্লাহ ইবনু উমর আদিল্লাহ তালাহু যখন জাফর আদিল্হতালাহু এর ছেলেকে সালাম করতেন তখন বলতেন হে দুবাহুওয়ালার ছেলে মুতার যুদ্ধে কাফিরদের তীরের আঘাতে জাফর ইবনু আবু তালিবের হাত দুটো দেহ হতে পৃথক হয়ে যায় এবং তিনি শহীদ হয়ে যান পরে আল্লাহতালাহ তার ওই দুই বাহুর বদলে জান্নাতে দুটি ডানা প্রদান করেন যা দ্বারা তিনি জান্নাতে ফেরেশ সঙ্গে বিচরণ করেন